হমেস বেড দিয়ে ইসলামিক জহাদিও লড়তে বক্তেপন ইউজ করেন নিশানা কিংেক মহামিফোর দিড টাইম বিগেস্ট গুড অ্যান্ড টু টেক প্লেস ইন হিন্দ হম ইউকে ট্রেন দেহাদনা ছোট দেহে অলনে বালি হম গো को मारना छोड़कर ছোড় হিন্দু ধর্ম মে আ আল্লামান এবং আমলের হেফাজত করুন এবং আমাদের ইমানে পবিত্রতা দান করুন দুনিয়ার বিভিন্ন প্রান্তে নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাই সাহায্য করুন এবং জালিমদের বিরুদ্ধে দৃঢ় পদ মুজাহিদদের বিজয় দান করুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা উম্মার এক লগ্নে এসে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার কাফির মুসলিক শক্তি আজ এক যুগে মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়েছে দুনিয়ার এমন কোন প্রান্ত বাকি নেই যেখানে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মতের আট তো জিল্লতি আর আহাজারি নেই সিরিয়া ফিলিস্তিন ইরাক ইয়ে সাহেল অঞ্চল আফগানিস্তান কাশ্মীর আড়াকা নুই ঘুর প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন এই নির্যাতন এই দুর্দশা যে শুধু উম্মার জন্য জিল্লতির তা নয় বরং এগুলো আমাদের মতো গাফেলদের জন্য সতর্কবাণী এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন কিন্তু আমরা এখনো দুনিয়ার নেশায় আসক্ত জাহেলিয়াতে নিমজ্জিত রং নিয়ে আমরা মশগুল অথচ আমরা ট্যারও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত সুনামি ধেয়ে আসছে যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি আর প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে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 কিন্তু রাসুল সাল্লাহ আলী্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোন প্রভাব সৃষ্টি করে না অথচ আমরা মুদির ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি সুক্রিয়া জ্ঞাপনের জন্য নিজেদের কুজার করে দেই আল্লাহর উজ্জতের কসম জেনে রাখুন আল্লাহর কাছে আমার কিংবা আপনার মন ইসলামের কোনো মূল্য নেই এক পয়সাও না যা রাসুল সাল আলী হোসাল্লাম বলেছেন তার কোন মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও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 ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত হিন্দুত্ববাদ রাম মন্দির আর গেরুয়া প্রবল প্রবলের ১৯৬৪ এবং কলকাতা দাঙ্গা দুই হাজার দুই এর গুজরাট দাঙ্গা দুই হাজার তেরো এর মুজাফরনগর দাঙ্গাসহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ঘৃণ্য অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী শোধটুর কালো হাত মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদীরা উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় যেখানে শুধু মুশরিকদের স্থান থাকবে মালাউন এই সন্ত্রাসীদের দৌরাত্মিক সময়ে প্রচন্ডভাবে বেড়ে গেছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে গোমাতা রক্ষার নামে নিরীহ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হচ্ছে লাভ জিহাদের মিথ্য জুহাদ দেখিয়ে মুসলিমদের জান্ত কুপিয়ে আর পুড়িয়ে মারা হচ্ছে প্রশাসন উচ্চ আদালত বিবিসি এবং রয়টার্স এর মতে উনিশশো সাতচল্লিশ থেকে কাশ্মীরে সাতচল্লিশ হাজার মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে এই হলো শুধু মুসলিকদের হাতে নিহত মুসলিমদের অফিসিয়াল সংখ্যা কত মুসলিমকে কেজে নিখোজ গুম কিংবা বন্দি করা হয়েছে তা আল্লাহ ভালো জানেন শুধু কাশ্মীরেই ধর্ষণ করা হয়েছে দশ হাজারের উপর মুসলিম নারীকে প্রায় আট দশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালাউন বাহিনী এই অপরাধগুলো করেছে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আর্মি কুনান এবং পোষপুরা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে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 মালাউন যোগী বলেছিল এক হিন্দু মরলে বিনিময়ে করবোকরা হত্যার হুমকি দিয়েছে নিল্লা পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন আধাসামরিক বাহিনী উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাউন্দের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা ছোট ছোট শিশুদের দীক্ষিত করা হচ্ছে মুসলিম হত্যা করার মন্ত্রে এই প্রশিক্ষণের পাশাপাশি চলছে ধর্মযুদ্ধের বয়ান বিভিন্ন পুরোহিত ও সাধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মালাওয়ানের কাছে প্রতিদিন পৌঁছে দিচ্ছে তাদের বিষাক্ত বক্তব্য উসকে দেয়া হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণা সব কিছুর পেছনে মূল মেসেজ একটি মুসলিমদের হত্যা করে অখণ্ড ভারত গড়তে হবে এসব পুরোহিত প্রশিক্ষক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 এসব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে উঠে যে উপমহাদেশের ঘটনা প্রবাহ এগিয়ে চলছে এক চরম পরিণতির দিকে মালাউন হিন্দু তো পরিষ্কারভাবে ভাবে ঘোষণায় দিয়ে দিয়েছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিন্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় ভারতীয় উপমহাদেশের অবস্থা এখন এমন এক অগ্নেয়গির মতো যে যেকোনো সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে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 এমনকি এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাও আমাদের প্রিয় নবী সাল্ল আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এই যুদ্ধের কথা জানার পর সাহাবি আবু হুরের তালানহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অথচ আজ এ যুগে হিন্দের মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন হে আমার মুসলিম ভাই বোনেরা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 বর্ণিত তিনি বলেছেন আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা যুদ্ধে শরিক হবে আর বলেছেন এছাড়াও শেখ শাহিব হাসান বলেছেন انفق فيها نفسي ومالي وإن قتلتو كنت أفضل الشهداء وإن رجعتو فأنا أبو حريره المحرر حضرت أبو حريره رضي الله تعالى قال رسول صلى الله عليه وسلم أما دركي هندوستان الرجحة شمپوركي پروتسطو تي دي, دي أجن جو دي أمي شئي جحاد بي جاي تهولي أمي أمار جان مال شعب كي تهت بي كربو ايتي جو دي أمي شهادت برون আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হবো জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত প্রাপ্ত আবু হুরাইরা হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে শেখ আলবানি শেখ শোয়াইব আর নাউদ হাদিসটিকে দায়ব বলেছেন كنتو برشد محقق شيخ أحمد شاكر ترتحكيك جتو مسند أحمد حديث تكسرحيب لسن جتو حديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا ليغزوان الهند لكم جيش يفتحوا الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ظنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال أبو هريرة وإن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى بن مريم فلا أحرسن أن أدنوا منه وأخبره أني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات আবু হুরের বর্ণিত রাসুল সাল আলহ্লাম যুদ্ধের আলোচনার তোমাদের একটি দল যুদ্ধ করবে আল্লাহ করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের সেকলের ডান্ডাবেরি পড়িয়ে টেনে টেনে নিয়ে আসবে আল্লাহ তাল্লাহ সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসেবনে মারিয়ামা আলিহিম সালামকে সিরিয়ায় পেয়ে যাবে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 একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল সাল আলিহাল মুচকে মুচকে হাসতে লাগলেন এবং বললেন আবু হুরাইরা সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি হাদিসটি দোয়াইফ সনদে নিন হাম্মদের আল ফিতানে বর্ণিত হয়েছে شترت حديث عن من قال قال رسول الله صلى الله عليه وسلم لتقاتلن المشركين حتى تقاتل بقيتكم الدجال على نهر بالأردن أنتم شرقية وهم غربية وما أدري أين الأردن يومئذ من الأرض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 মজমাউজাইদ গ্রন্থে হাদিসটি উল্লেখের পর হাফিজ হাইসামি রাহমাহুল্লা বলেন এই হাদিসটি বর্ণনা করেছেন আর বর্ণনা কিছু দোয়াইফ তবে এই দিফগুলো একটিও মারাত্মক নয় বরং সবগুলোই সহনীয় পর্যায়ের সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিত হবে হিন্দের হাদিস সাহাই বা কমপক্ষে হাসান পর্যায়ের বলে সাব্যস্ত হয় এজন্যই শেখ আলবানি রহিমাহুল্লা সুনারের নাসাইতে বর্ণিত হাদিসটিকে আখ্যায়িত করেছেন তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যা পেলাম তা হচ্ছে এটা আল্লাহ রাসুল সাল কর্তৃক প্রতি যা শেষ জামানায় ঘটবে যুদ্ধটি হবে হিন্দ বা ভারতীয় উপমহাদেশে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই জিহাদ হবে হিন্দুস্তানের মুসলিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে এই জিহাদে সর্বাত্মকভাবে ভাবে নিজের জান মাল সবকিছু ব্যয় তিনি এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং মালাউন রাষ্ট্রপ্রধানদের হাতে পায়, শিকল পড়িয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে গাজবাতুল হিন্দু অংশগ্রহণকারী মুজাহিদদেরকে ইসা আলিহি সালামের সাথে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 এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ইসা আলী সালাতামের সাথে সংগঠিত যুদ্ধে শরিক হবেন দুঃখজনক ভাবে বর্তমান সময়ের অনেক বিক্রি হয়ে যাওয়া আলিমা হিনের এই হাদিসগুলোকে দিই ফখ্যা দিয়ে ভিন্ন অর্থে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু তারা এটি উল্লেখ করতে ভুলে যান যে দিফ হাদিসগুলো সবগুলো একটি সহি হাদিসের মূল ভাবের সমর্থক এবং তা হাদিসকে সমর্থন করে যারা এই মত পোষণ করেন তাদের কারো কারো মতে এই গাজওয়া বনু উমাইয়ার শাসনামলে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে কারো মতে সুলতান মাহমুদ গজনবী রাহেমল্লা ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে শেখ হামুদির বলেন্দি عليهم الصلاة والسلام ان صح الحديث بذلك نوعين بن حمد كرتك برنيتو ابو حرير رضي الله تعالى نرح حديث جي غزوة الهندر قطعشة تا اعقون شنگو ردو حيني اي حديث جي صحيحولي شطر عطا عيسى عليه الصلاة والسلام ابو ترونر شموئك اللي شنگو ردو حب شيخ صالح المنجد بلن الذي يبدو من ظاهر حديث ثوبان وحديث أبي ان انصح ان غزوة الهند المقصودة ستكون في آخر الزمان. নিকটবর্তী সময়ে সংগঠিত হবে বস্তু তো জানা গজের হাদিসগুলোকে দয়াইখ্যা দেন কিংবা এগুলোর আলোচনাকে আড়াল করে রাখতে চান তাদের মাথা ব্যথা হাদিসের সনদ ও মতন নিয়ে না বরং মাথা ব্যথা হল মুশরিক ও তাগুদ গোষ্ঠীকে নিয়ে গাজওয়াই হিন্দুর হাদিসের দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুশ্রিক ও মুসলিম নামধাড়ী তাগুদ শাসক গোষ্ঠীর সাথে বিশুদ্ধতা সংঘাত অবসাম্ভাবী কিন্তু যারা এই তাগুদদের সন্তুষ্ট করা এবং তাদের মুসলিম শাসক হিসেবে প্রমাণ করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে তাদের জন্য এই সত্যকে স্বীকৃতি দেয়া কঠিন যারা মুসলিমদের তাগতের আনুগত্যের প্রতি আহ্বান করে তাদের জন্য গাজুয়া হিন্দের আলোচনা এক ভীতিকর বিষয় যারা মুসলিম গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে ভারতীয় সংবিধানের উপর ইমান রেখে পোকামাকড়ের জীবন চায় তারা চায় না মুসলিম রাই হাদিসগুলোর কথা জানুক তারা চায় না মুসলিম রাই বিজয়ের সুসংবাদ পাক এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করুক সাল্লামের হাদিস উল্লেখিত এই গাজুয়ার কত দূরে নাকি অতি সন্নিকটে রাসুলসাল আলী বলেছেন এখানে যুদ্ধ হবে আর মুশ্রিকরাও তাদের রাম রাজত্বের স্বপ্নের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এমন কে ভূখণ্ডের মালাউনরা ঘোষণা দিয়েছে এ দেশেও রাম রাজম করতে হবে অথচ করে ঘোষণা দিয়ে দিলেন কাফের মুষ্টিরা আমাদের প্রকাশ্য শত্রু তবু আমরা আল্লাহর কালামকে ভুলে গিয়ে মদির কথাকে বেশি বিশ্বাস করে বসলাম আর আমাদের তাগুৎসর কারও তার মালাওন মনিরকে খুশি রাখার জন্য যা যা করা দরকার তা সবই করার জন্য প্রস্তুত আছে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 বোঝা যায় যে এটি অতি সত্তর চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল সাল আলিমের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে উম্মাহকে আবারও খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা আলমাহ দিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দার্জালের আবির্ভাব হবে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 মুসলিমরা জয়ী হবে মালাউন্দের নেতাদের শিকলের তাদের নারীদের দাসী হিসেবে গ্রহণ করবে এবং তারপর ফিলিস্তিনের বেতুল মুকাদ্দাসে গিয়ে ইসা আলিহি সালামের সাথে মিলিত হবে নিঃসন্দেহে এই বাহিনী হবে বিশুদ্ধতাবাহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুজাহিদ বাহিনী মানবরচিত আবারও বলছি আল্লাহর বাহিনীর জন্য এ বিজয় সুনিশ্চিত এবং ইন্সা আল্লাহ এ বিজয় অত্যাসন্ন দিনের প্রিয় ভাই বোনের আমার ইতিহাস আজ করানারছে আপনার দুয়ারে প্রস্তুতি নিচ্ছে মুশ্রিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বাহিনী গাজুয়া হিন্দের অগ্রবর্তী দলের সাথে রচিত হচ্ছে মহাকাব্যিক এক লড়াইয়ের প্রেক্ষাপট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 আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যা জানি তার কিছুই গোপন করিনি এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের ও আখিরুদানা আলহামদুলিল্লাহ রব্বিলাম